আসসালাম রহমতাল বসমিম আলহাম রামিনসী মহমদ আজ্জিমাদাম মহমা आज के तहिद सम्पर्के दर्श हो तरह प्रथम विषय इसके लेखक रहा आल कैकटी हदीस उल्लेख करयरते आजकलकार अदिकाश मुसलिम शे भय भूल धारणाईरा तो मुसलिम मुसलिम अबरिक कर সিরক করে হিন্দু খ্রিস্টান ইহুদি এরকম একটা ভুল ধারণায় আছে অনেকেই যার ফলে তারা সিরককে ভয় করে না মুসলিম বহু রকমের সির করতে থাকে টের পায় না অনেক সময় ভাবেও না যে এগুলি শির্ক ছোট শির্ক বড় সির্ক বহু রকমের শির্ক রয়েছে মুসলিম সমাজে আর সেগুলিকে তারা সিরকি ভাবে না হয় বলে ওসিলা হয় বলে মাধ্যম হয় বলে উলিয়া উলিয়ার তাজিম সম্মান রোগের চিকিৎসা যেমন তাদের হক মনে করে থাকে যে আমাদের উপর হক আছে তাদের এগুলি শেষদা হক তাদের শেষদা আল্লাহর হক একমাত্র অলিয়া উলিয়ার হক বানিয়ে দিয়ে অলিয়া উলিয়াকে সেজদা করে মুশরেক হয়ে যায় সিরিখ করতে থাকে আর ভাবে যে আমরা পাকা মুসলমান আমরা সিরিক করি না তো লেখক এই সমাজ দেখেই অবস্থা দেখেই তিনি এই বিষয়কে তিনি উল্লেখ করেছেন যে সিরকে ভয় করতে হবে আর আপনি আমি কেন ভয় করব না বিশেষ করে যদি আলেম সমাজ হয় তাহলে আবার সিরকের কি ভয় তাই না তাহলে আবার সিরকের কিসের ভয় আমরা আলেম আমরা মাদ্রাসে পড়েছি আমরা জ্ঞানী কেন ভয় করব। অথচাল সিরকে কত যে ভয় করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েদেরকে বংশধরকে সিরক থেকে বাঁচিয়ে রাখি কে দোয়া করে এই দোয়া যে ভয় করে সেই না দোয়া করে যে ব্যক্তির চোট ডাকাত বলে ভয় আছে সেই না দোয়া করবে শোয়ার সময় যে আল্লাহ চোর ডাকাত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আজ এই সব জায়গায় চুরি ডাকাতি হয় না এই দোয়ার প্রয়োজন আছে কি ঘাটে দেশে চিন্তায় হচ্ছে সেই জন্য কত যে আল্লাহ আল্লাহ করেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে আল্লাহ নিয়ে আল্লাহ সালামতে পৌঁছিয়ে দিও চোর ডাকাতে যাতে চিন্তাকারীর সম্মুখীন না কারণ ওই কথা ব্রেনও আসে না এখানে চিন্তাইকারী আছে তাহলে সের কে ভয় করেছেন এব্রাহিম সালাম তার ক্ষেত্রে তার বংশধরের ক্ষেত্রে তা আল্লাহর কাছে দোয়া করেছেন তাহলে সির ভালো মানুষের মধ্যে ঢুকে যেতে পারে ভালো মানুষের সামনে শির কে এমন করে পেশ করলো শয়তান যে বিভ্রান্তির শিকার হয়ে গেল বাড়াবাড়ি করে বাড়াবাড়িটাকে সে তো বাড়াবাড়ি মনে করেন সে মনে করেছে যে এটা হচ্ছে আমার ভক্তি আমি অলিয়া উলিয়াকে খুব বেশি ভালোবাসি অন্যরা এত ভালোবাসে না এই অধিক ভালোবাসার নামে কবর মাজার পূজা শুরু হয়েছে পীর ধরা শুরু হয়েছে মুড়ি ধোয়া শুরু হয়েছে অধিক ভালোবাসার নাম এইভাবে মুসলিম সমাজে শিরকের অনুপ্রবেশ ঘটেছে যদি এত ভয় করেন এব্রাহিম তাইমি তাঁর নাম ছিল ইব্রাহিম এব্রাহিম তাইমি তাবেই ছিলেন আরাক আলেম ছিলেন ফির ছিলেন এব্রাহিম নখ তো এব্রাহিম তাইমি তার একটি বক্তব্য আছে তিনি বলছেন তার একটি উক্তি আছে মানুষ সম্ভাবনা আছে ইব্রাহিম আলি সালাম যদি এই আশঙ্কা করেন ভয় করেন তাহলে তারপরে আর কে নিরাপদ থাকতে পারে যে আমি নিশ্চিত আমার কোনো ভয় না বলে আমার বিদাত বলে কোনো ভয় না আমার দ্বারা বিদাত হবে না আমার দ্বারা হবে না এ নিশ্চয় তো কে দেবে যদি ইব্রাহিম এই দোয়া কোরআন করিমা আল্লাহ সোরা ইব্রাহিমের আয়াত নম্বর পঁয়ত্রিশে উল্লেখ করেছেন আসছে আয়াতটি সিরকে যে ভয় করতে হবে কেন এই জন্য যে সিরকের গোনা করে যদি অবস্থা আল্লাহ না করে মত হয়ে যায় তাহলে কোনো মাফ নেই কোনুল সিরকে ভয় করা সম্পর্কে অধ্যায় মহান আল্লাহর বাণী রয়েছে নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় মহান আল্লাহ चाहते गुना स्तर गुना मान निम्न स्तर सड़ा अन्न गुणा मान सर समान गुना सीरकर चाहते छोट ग आल्ला मार्जना करते सबा के ले जाह चाहब যাকে আল্লাহ চাইবেন যার অন্তরে সততা দেখবেন অন্তরে সততা রয়েছে অথবা কখনো আল্লাহ মাফ করবেন না অন্য কাবিরা আল্লাহ মাফ করে দিতে পারেন যা চাইবেন ওই অবস্থায় যদি মরে যায় যেমন কেউ মদ খেয়ে মরে গেছে কেউ একটা ফরজ রোজা ছেড়ে দিয়ে মরে গেছে কেউ কিছু টাকা পয়সার জাকাত ছাড়াই মারা গেছে একেবারে জাকাত দেয়নি এরকম নয় কিছু এরকম ফরজ আজ ঘাটতি হয়েছে নামাজের ক্ষেত্রে বলবো না কারণ নামাজ ছাড়ার গোনা হচ্ছে সমান। জন্য অন্য উদাহরণ গুলি দিচ্ছি বলছি না যে কেউ নামাজ ছাড়ে মরেছে জোর নামাজ পড়েনি আর আল্লাহ মাফ করে দেবেন ওই অবস্থায় মারা গেছে কখন না ফরজের নামাজ পড়েনি আর ওই রাত্রেই মারা গেছে সকালে মারা গেছে এশার নামাজ পড়েনি ঘুমিয়েছে আর রাত্রেই মারা গেছে আর উঠেনি আল্লাহ মাফ করবেন না মাফ করবেন না কম তাহলে সির্কের চাইতে যেগুলি ছোট গোনা সেই গোনাগুলি আল্লাহ মাফ করবেন কিন্তু সিরকের সমান গোনা আল্লাহ মাফ করবেন না সির্কের সমান গোনা হচ্ছে নাস্তিকতা एक जन आल्लामें उदाहरण स्वरूप रवीन्द्रनाथ ठाकुर की पार्थक्य आलमार्क आल्लाई धर्म हफीम नेशा धर्म, धर्म करतो देवी देवतारूजार धर्म देवी देवतार पूजा करतोलो ओपर वाला भगवान ईश्वर आरोप देवी देवतारूजा करत मुशरे নাস্তিক দুইজনের পার্থক্য আছে নাকি তাহলে মানে সিরিক ছাড়া অন্য কোন আল্লাহ মাফ করে দেবেন কথাটি ঠিক নাই নাস্তিক ও তার আল্লাহ মাফ করে যে বলছে আল্লাফ করবেন একজন আল্লাহ আছে ঠিক আছে আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু পরকাল নেই হিসাব নিশেকাত জাহান্নাম নেই শুধু আখেরা তো অস্বীকার করে আল্লাহ মাফ করে দেবেন নাকি জান্নাত পাবে কোন কি করে না কিন্তু কোনো দেবী দেবতাকে শেষদা করে না আর কোন মাজার কবরে মা করে না তাহলে মুর্শ্রে কে দেখছি আর আল্লাহ আছে আল্লাহ সৃষ্টিকর্তা বলছে আল্লাহ করলোলা আখের পরকালকে অস্বীকার করল তাহলে তাকে কি বলবো কাফের কাফের স্মৃত করে না কিন্তু সে কাফের তার আল্লাহ মাফ করবেন মাফ করবেন না কেউ যদি জান্নাত জাহান্ন অস্বীকার করে কেউ যদি কোনো একটি বিষয় হিসাব করবে তা অস্বীকার করে কাফের কিনা রোজা অস্বীকার করল জাকাত অস্বীকার করলো আমি জাকাত দেব না কাফের অস্বীকার করলো বাকি সব কাজ করে কোন একটি ফরজ অজী বিধান অস্বীকার করলো তাহলে সে কাফের তাহলে সিরকের সমান গুনা রোজাকে অস্বীকার করা জাকাতকে অস্বীকার করা হজকে অস্বীকার করা কোরবানিকে অস্বীকার করা কোরবানি করে কি হবে এত টাকা লস করে বাংলাদেশে কত টাকা ক্ষতি হচ্ছে নামাজ রোজা সবকিছু করে শুধু বলে কোরবানি করে কি হবে এইসব অনেক ক্ষতি হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে তাহলে সে কাফের আল্লাহ তার গোনা মাফ করবেন না কারণ এই গোনা হচ্ছে সীরকের সমান সিরকের চাইতে যেগুলি ছোট গোনা সেগুলিকে ছোট গোনা মানে সাকিরা নাই ওগুলিও কাবিরা গোনা কিন্তু সীরকের তুলনায় ছোট গোনা আল্লাহ যাকে চাইবেন এই অবস্থায় মরে গেলে মাফ করবেন আজাব দিয়ে মাফ করতে পারেন বিনা আজাবে মাফ করতে পারেন কবর আজাব দিয়ে মাফ করে দিতে পারেন আবার কবর আজব পরে আখেরা কিছু আজাব জাহান নামের দিয়ে পরে মাফ করতে পারেন আর আল্লাহ যদি দেখেন তার অনেক রয়েছে অল্প কিছু সমান যেগুলি গুনা তাহলে এখানে মনে রাখবেন যে সিরকের সমান গুণা সিরকের সম পরিমাণ সমতুল্য বহু রয়েছে দিনের কোন ফরজ আজেবীকে অস্বীকার করা সিরকের সমান নামাজ ত্যাগ করা অস্বীকার করা নাই রোজা অস্বীকার করা হজ অস্বীকার করে এটি কুফুরি কোরবানি অস্বীকার করে কুফুরি ঠিক আছে কিন্তু লোকেরা হ্যাঁ নামাজ ছাড়াই কুফরি সুতরাং এই নামাজ ছেড়ে মারা যাবে নামাজ পড়েনা না অবস্থায় মারা যাবে আল্লাহ মাফ করবেন না তো যেই গোনা মাফ হবে না ক্ষমাহীন যেই গোনা করে মরে গেলে সৌজা চিরকালের জাহান নাম সেই গোনাকে ভয় করতে হবে না হবে না সেই গুণা শুধু মুসলিম রাই করে না মুসলিমদের মধ্যে নিতে পারে নিয়েছেও হিন্দু মুসলিম নিয়েছে দরগাহ শরীফ দরগাহা করে নাম শুধু আলাদা হয়েছে কাজ তুই হিন্দু বলে হরে রাম আর কবর পূজারী বলে খাজা বাবা গরিব নামাজ ইয়া গৌসুল আজম মহান উদ্ধারকারী হ্যাঁ যখন কাবা ঘর তৈরি করলেন ইব্রাহিম করলেন আল্লাহ এই শহরকে পবিত্র মক্কাকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও যেমন এখানে নিরাপত্তা থাকে দেখুন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আছে আশেপাশের দেশ দেখুন কি অবস্থা রব্বিজ আলহাজ আমিনা ইব্রাহিম আলহিসের দোয়া এবং মদিনা মুনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা দোয়া বরকতের দোয়া আর নিরাপত্তা একটি বরকত কারণ আপনার যদি অঢেল ধন সম্পদ থাকে আর সুন্দর বাড়ি থাকে কিন্তু নিরাপত্তা নেই যতই মজবুত বাড়ি থাক যদি এই ভয় থাকে যে বাড়ির ওপরে গোলা বর্ষণ হইতে পারে তাহলে কি ঘুম আসবে সেই পাকা বাড়িতে কখনো ঘুম আসবে না নিরাপত্তা হীন তাই শান্তি মানুষ পায় না তো বরকতের একটি দিক হচ্ছে নিরাপত্তা আলহামদুলিল্লাহ আল্লাহ ফরবুল আলমিন এই দুই খালিলের দোয়া কবুল করেছেন ইব্রাহিম খালিল উল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ খালিল কত নিরাপ আমাদের আত্মীয় স্বজন কেউ নেই তারপরে চলাফেরা করছি নিয়ে একাই আপনি সফর করছেন এখন বেরিয়ে যান রিয়াজ যাবেন মক্কা যাবেন মদিনা যাবেন বেরিয়ে যান কোন ভয় আছে আল্লাহ ছাড়া কারো ভয় নেই আজকের জামা এই যে নিরাপত্তা আল্লাহর শুক্রিয়া করতে হবে এবং তার সাথে সাথে এখানকার কর্মকর্তা যারা যাদেরকে আল্লাহ নেতৃত্ব আল্লাহ আরো অধিক তৌফিক দান করেন বলুন আমিন এই দোয়া করতে হবে তাদের কারণ তারা আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে আজকে যারা পশ্চিমা দেশে যাচ্ছে প্রবাসী তারাও প্রবাসী পশ্চিমা দেশে যারা যায় তারা জানেন এই খবর যারা গিয়েছে সেখানে থেকে এসছে তারা এই কথা বলেছে আপনাকে রাস্তায় ঘেয়ে এনেছে পয়সা দিয়ে দু চার পাউন্ড বা এক পাউন্ড দিয়ে দেন তাহলে ছুটি পড়ে এক ডলার দুই ডলার দিয়ে দেন তাহলে আপনাকে ছেড়ে দেবে নাহলে মেরে দেবে জীবন থেকে ঘেরাও করে নিয়েছে জি खुब उन्नत मैंने स्वर्ग मन एकदेन कार्ड भावे धर्षण मान कि महिला धर्षण है पश्चिम पुरुष धर्षण भाई नहीं चले जाए पुरुष के धर्षण है शुने पश्चिमा देश ही सुन আপনি একজন পুরুষ মাস রাস্তাঘাটে চলতে গিয়ে শহর বাজারে চলতে গিয়ে আপনার ভাবনাকে উঠে নিয়ে যাবে পুরুষ ধর্ষণ হচ্ছে আল্লাহাকাবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন এই দুই খালিল আলহিম ওজন আল্লাহ বাঁচিয়ে রাখি আমাকে ওয়াবান আমার সন্তানদেরকে বানিয়ে ছিল। জমা হচ্ছে আশঙ্কা না থাকলে কি দোয়া করেন এই দোয়া করছেন হাদিস এখন হাদিস হাদিসে রয়েছে আখো আল এ কুম আর আমি সবচাইতে বেশি ভয় করি তোমাদের জন্য ছোট সিরককে সম্বোধন করে বলছেন কাকে সাহাবাই কেরামদেরকে সাহাবাই কেরামের জামানের সবচেয়ে করুন উত্তম যুগে তাই উত্তম যুগে বড় হঠাৎ করে প্রতিমা পুতুল পূজা ছাড়লো আবু জাল আবুল আবে তরিকা ছেড়ে আবু বাকারী হওয়ার সাথে সাথে গিয়ে আবার কবর মাজার পূজা শুরু হয়ে যাবে এত তাড়াতাড়ি হবে না তোমাদের জন্য আমি ছোট শিরকে ভয় করি ছোট শির প্রথম ঢুকবে আর ছোট সিরকের পরে বড় সির শুরু হবে সবচেয়ে বেশি ভয় করি তোমাদের ক্ষেত্রে ছোট সিরকে আজকের জামানেও যারা তৌহিদ দাবিদার আমরা যারা তহিদ তহিদ করি তাদের অনেকের মধ্যে ছোট শীত রয়েছে যারা তহিদ তহিদ করি যারা কথা বলি তাদের অনেকের মধ্যে না একে তো বড় শীত ভরপুর গসের নামে কোতুবের নামে আলবলির নামে তাই না ভরপুর তারা পৃথিবীর নিয়ন্ত্রণ করতেন মরিদানদেরকে উদ্ধার করতেন ইত্যাদি খোঁজ খবর রাখতেন এসব আকিদা তো ভরপুর হয়ে রয়েছে তারপরে যদি না থাকে তো ঘরে আত্মা মায়ম শের কোন তাবিজ হচ্ছে শের যদি বড় শিখ না বলি যে না এর উপর আস্থা নেই আস্থা ভরসা আল্লাহর উপরই আছে এটা মাধ্যম হিসাবে ব্যবহার করছে যে এটা একটা চিকিৎসা ছোট শের নবী করিম ইসলাম এই ছোট শির আশঙ্কা করেছেন যে মুসলিমদের ঘরে ঘরে তাবিজ থাকে আমাদের দেশে এমন কোরআন পাওয়া মনে হয় মুশকিল বিশেষ করে যদি অনবাদ করান হয় তর্জমা করান সাদা কোরআনেও মনে হয় নকশা আছে কিন্তু যদি বাংলা তর্জমা করান হয় তাহলে বিনা নকশায় পাওয়া যাবে না কত রকমের নকশা দেখুন যেই কোরআন আল্লাহ করেছেন নকশার তাবিজ্জুল বিপদ থেকে মুসিবত থেকে মুক্ত থাকবেন নবী কেরি বলছেন সবচেয়ে বেশি আমি ভয় করি তোমাদের ক্ষেত্রে ছোট সিরকেল আনহ জিজ্ঞাসা করা হলে ছোট সীরকি করিম ফাঁকা দাস যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে সেরিক করবে তাবিজ আটকাবে সে করবে কিন্তু একটি গোপনীয় সিরক আছে সেটা দেখা যায় না আর শয়তান এ গোপন রাস্তা দিয়ে প্রথম প্রবেশ করে তা হচ্ছে लोक देख नियत हो जा लोकजन देखे नीले खुद खुशी तार पड़े। आमा के तो सत्य अल्लाह वाल लोक खुब आल्ला प्यारा लोक आल्ला मानस दीर्घ खन धरी से तहजुद पड़े और शेषदाय पढ़े कान्न का रोमे क एक जन जो थकेंकम कर सबापर्म मंत्य करा करा तक शायत सूझक नहीं ওই তাহ গুজার ওরা যারা বেনামাজি হয়েছে খুব ভালোবাসছে লোকজনের মাঝে তো আমার মূল্য বাড়ছে ইত্যাদি রিয়া রিয়া ঢুকে গেল ইসলামের কথা বললেন আর কিছু লোক মাসা আপনার মাধ্যমে আসলো সঠিক পথে আসলে আপনার মধ্যে রিয়া ঢুকে গেল লোক দেখানো নিয়োগ না তখন আপনি এই হয়েছে না এইরকম করে এবং আস্তাফির পরে দূর করতে হবে আল্লাহ আমার অন্তরকে সাফ করে দেয় তার মানে এই কাজ ছেড়ে দেবেন তার মানে এই নয় যে আপনি কেউ দেখে নিল তাহাজ বাদ দিয়ে দিবেন হ্যাঁ এর মানে এই যে আপনি ইসলামের কাজ বাদ দিয়ে দিবেন মানুষকে সঠিক পথ দেখানো বাদ দিয়ে দিবেন আর আমার মানুষ অনেকে তোবা করছে আসছে এই রাস্তাটা বন্ধ করে দিবেন না কাজ তসবি হাতে রাস্তায় রাস্তায় ঘুরে তসবি নিয়ে হ্যাঁ করেন ভালো কথা কিন্তু হাতে তসবি হ্যাঁ করে বের করে দিলেন যেমন লোকজন আছে গল্প করছেন তোষবি বের করে নিয়ে বসে আছে এই তুসবি কেন হাতে লোকজনে বলুক মাসা আল্লাহ লোক ভালো মানুষ সবসময় না রিয়া লোক দেখানো নিয়ম সিরক অমান তা ন যে দান খায়রাত করবে সাদকা করবে দেখাবার জন্য সে করলো অমানাকা যে ব্যক্তি নামাজ পড়বে দেখাবার জন্য নামাজ খুব তাড়াহা করে পড়া অনেকের অভ্যাস থাকে কিন্তু দেখছে যে না কয়েকজন বন্ধু বান্ধব দেখছে বা হুজুরের একটু দেখছে। তখন করে দিল দীর্ঘদায় যে বলে যে না সত্যি নামাজ পড়ে কিন্তু একবারে মেয়া মেয়া নামাজ খুব সুন্দর নামাজ রেখ আল্লাহর জন্য করতে হবে সব নবী কার্লাম তাহলে ভয় করেছেন নবী ভয় করেছেন আফো আফো সবচেয়ে বেশি আমি ভয় করি এবং আমাদেরকে ভীতি প্রদর্শনের জন্য দেখানো কথা বা কাজ কে কেন গোপনীয় শির কেন বলা হয়েছে এই জন্য যে লোক দেখানো নিয়তটি কোথায় হয় এখানে অন্তরে গোপন থাকে গোপন থাকে অনেক সময় প্রকাশ পায় আবার বেশিরভাগ সময় প্রকাশ পাই না আপনার করেন যে সোমবার আপনি বৃহস্পতি রোজা রাখেন তো হইতে পারে আপনি মেহমান নওয়াজি করার জন্য আপনার অন্তঃসৎ আছে এটাও হইতে পারে আবার এটাও সম্ভাবনা আছে যে আপনার এখানে শির গোপন আছে সিরকে খাফি আছে যে লোকজনে জানুক এই জন্য একে সিরকে খাফি বলা হয়েছে আর ছোট এই জন্য বলা হয়েছে যদি বড় সিরক নাই সিরকে আকবর নয় সিরকে আকবর বড় শিরকে কি হয় দুনিয়ার হুকুম হচ্ছে যে ইসলাম থেকে খারিজ হয়ে যায় মুশ্রিক হয়ে যায় আর ছোট শিরকে সিরকে হয় না কাবিরা গোনা হয় কাবিরা গোনা কাবিরা গোনা কাবিরা লোক দেখানো কোন আমল করা এই এইরকমই যে কোন ছোট সিরক আছে আল্লাহ ছাড়া অন্যের কসম আল্লাহ সহ মনে করলেন না কিন্তু দেশ আপনি মর্যাদা আছে তাই তাদের কসম করলাম এটা হচ্ছে ছোট শির কিন্তু কাবিরা গোনা আল্লাহ ছাড়া অন্যের কসম করা কাবিরা গোনা ছোট শির হলো কাবিরা গোনা তবে এই কাবিরা গোনা করে ফাশিক হবে গোনাগার হবে যে ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহ ছাড়া অন্যকে কে করে আল্লাহ কোন শরিক সাব্যস্ত করে তাকে ডাকে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে দুয়া একটি কথা দিয়ে নবী করিম সাল্লাম এখানে ব্যক্ত করেছেন এই সবগুলি ছাড়া সীরক ডাকালান্নার আল্লাহ ছাড়া অন্যকে যদি ডাকে তাহলে সেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে তাহলে যেই অপরাধের কারণে যেই ভুলের কারণে জাহান নামে দাখিল হইতে হয় সে অন্যায়কে ভয় করবেন না করবেন না ভয় করতে হবে রাহুল বুখারি হাদিস্রী সহ বুখারি বলেছেন আল্লাহ রসুল আল্লাহর সাথে কোনো কিছু কে শিরিক না করে জীবনে কোন ছোট শিরিক করেননি শিরিক করেননি আপনি তাবিজ করেননি আল্লাহ সালের কসম করেননি হাতে বালাও লাগাননি হ্যাঁ এসব করেননি ছেলের কোমরে কি রাখে ডোরা ডোরা বলে না কি বলে যায় বলেন তো বেঁধে রাখে সব যত রকমের বড় শির ছোট শির কোনদিনা উদ্ধার করতে পারে এই বিশ্বাসও রাখেন না এই সিরকি বিশ্বাসও রাখেন না কোনদিন যাননিও কোনোদিন কবরে চাদর চড়াতেও জানি কোন ফুল দিতেও যাননি সিরি করেননি জীবনে তাহলে দেখাল যান জান্নাতে জাননাতে দাখেলা হবে যদি আল্লাহর এবাদত বন্দি করে আর ইতিবাচক নামাজ রোজা অজাত ইসলামের যে ফরজগুলি রয়েছে সেগুলি আদায় করতে হবে তাহলে জাননাতে যাবে সে অমাল্লা যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ইউরি কবে আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে आल्लार अंशी बन देख ना जान प्रवेश जहां तहिदर उपकारिता तहिद आल्ला एकत्रा कर आल्लर का तार तार गुना खाता अतीत हो तहिदर वास्तवयन कर लो गुनाखा माफ हो তারপরে বলা হলো যে তাহলে তহিদের বিপরীত হচ্ছে হেফাজত করতে হয় তাহলে আপনি মুসলিমও আর আপনার তহিদ আপনার ইসলামে শির্কের কড়া পোকা লেগে আছে আপনি কবর মাজার ভক্ত হয়ে আছেন হ্যাঁ ভক্ত হয়ে আছেন আর মনে করছেন যে তারা দাতা তাহলে কিন্তু আপনার ইসলামকে ধ্বংস করে দিচ্ছে তারপরে আগে সামনে যে অধ্যায়টি রয়েছে তাতে কথা বলতে চেয়েছেন যে এতটুকুই আপনার জন্য যথেষ্ট নয় আপনি শির কে ভয় করলেন শির করলেন না ছোট শিখ বড় শিখতে বেঁচে থাকলেন কারণ আপনি সাবধান খুব সজাগ খুব আর আপনি তহিদ কে প্রতিষ্ঠা করলেন তার ফল পাবেন এতটুকুই যথেষ্ট না নিজেকে বাঁচালেন আপনি তাহলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচাবেন না বাঁচাবেন না না একাই জানাতে যাবেন আপনি আপনি শুধু বাঁচছিলেন আর আপনার বাবা আটর আপনার বাবা আপনার বাবা মা যায় মা যাবে শির বিদাত করে আর আপনি বলছেন আমি ওইসব তো করি না যে যা করছো খুব ফল পাও ছেড়ে দেবেন না লেখক বলছেন হবে। এখন অন্যদেরকে এই সত্যের দিকে ডাক দিতে হবে ستیہ محبد نہیں توادت ایک مطربہ اللہ, اللہ ایک ماتر ال दुआ हो आल्लर आल्लर आल्लर तलब कर एक मतलब निजे कर आहवान कर करा क्यों उपास्य नहीं सूत समस्त उपासनादगीम आल्लाकथारा प्रदान दिखे अन्न देर के आहवान कर दावत दीता है দাওয়াত দিতে গিয়ে কষ্ট হবে সেই কষ্ট স্বীকার করে নিতে হবে আর দাওয়াত দিতে গিয়ে মার হতে পারে কষ্ট পেতে হতে পারে গাল খেতে হইতে পারে বাবা মা অসন্তুষ্ট পারে যখন তার বাবা মা যেতে চাইছে আট রসি আপনি গেলেন না টাকা দিলেন না এক পয়সা দিব না যদি আপনি শিল্প যান যে তখন কষ্ট দিতে পারে তারা অসন্তুষ্ট হতে পারে জমিতে ভাগ দেবো না জানাও বাড়িতে তোমার ভাগ নেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে হবে না বাতিলের সামনে গ্রামবাসী এলাকাবাসী দেশবাসী কবর মাজার পূজারীরা তারা শত্রু হয়ে যেতে পারে জীবনের শত্রু হয়ে যেতে পারে অতাবাস অভিসবরে দিনের পর অটল থাকতে হবে তো লাইলা দিকে অন্যদেরকে আহ্বান করতে হবে লাই আহিল্লাহ দিকে আহ্বান করা মানে শুধু মন্ত্রের দিকে নয় ভাই কলমা পড়ে না যদি একটা মুসলিমকে বলেন আর ফিলিপাইনের ভিড় ওই ভিড়ে চলে যান ভাই তোমরা কে চাও না সুখ বলো তো দেখো সবাই সুখ চাই আপনি যদি এইরকম কথা বলেন এই তোমাদের মধ্যে কি আছে যে সুখ চায় না দুঃখ চাই কষ্ট চায় কেউ কষ্ট না কে চাও যে তুমি নিরাপদ থাকবে তোমার চাকরিতে বরকত হোক আমি চাই সবাই চাই বলছে তাহলে একটা মন্ত্র আছে বলিয়ান না যে ইসলামের কলেমা আছে কি মন্ত্র এই মন্ত্র যদি করবে আর তুমি খুব সুখী হবে সব সবসময় তুমি সুখী থাকবে তোমার পরিবার সুখী হবে কথা কি মিথ্যা সবগুলি সত্য কথা লাই রাহ যদি বাস্তবায়ন করেন তো সব দিক দিয়ে সুখী সার্বিক দিক দিয়ে সুখী দুনিয়াতেও সুখী আগেরাতেও সুখী সুখী এই ভঙ্গিমাতে যদি বলেন মন্ত্রটা পড়ে না অর্থ বললেন না এটা পড়ে কিন্তু রসোল্লাহ পড়বে না পড়বে না সুখে থাকতে চাই পড়ে নিবে কিন্তু যদি বলেন দেখো আল্লাহ ছাড়া সত্য মাহ নেই সুতরাং তোমাদের দুর্গা বাতিল সরস্বতী বাতিল হ্যাঁ তোমাদের এইসব তেত্রিশ কোটি দেবতার ধর্ম বাতিল বৌদ্ধ দেবের পূজা বাতিল হলে তোমরা যে ইসা হচ্ছে কোহরি কথা আচ্ছা ফিলিপাইনে মানিল্লা পেলে দেখতাম ঠিক না কিন্তু মন্ত্র যদি পড়িয়ে দেন তো তারাও নেবে আজকালকার অধিকাংশ মুসলিম মন্ত্র পড়া মুসলমান জিকির করে অর্থ বুঝে না অর্থ বুঝে না আর এর উপরে বাস্তবায়ন হাজির ছেলে মে চাওয়ার জন্য কবরে হাজির আল্লাহর কাছে নাই বলেন আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাহবুত নেই আবার ছেলে মে চাই গিয়ে পীরের কাছে দরগাহে মন্ত্র হ্যাঁ এটা পড়ে ভিকা কউল্লাহে তাহলা ওটা তো হয়তো আমলের ব্যাপার যখন কিবলাই ঠিক নেই তাহলে নামাজ পড়ে কি হবে এইদিকে মুখ করে যদি সারা রাত নামাজ পড়ে নামাজ কি কবুল হবে রোগ ভালো করতে পারেন বালামসিবতে কাজে আসেন তারা হ্যাঁ তারা মরেও মরেন না আরো শক্তিশালী হয়ে যান এইসব আকিদা এখানে যদি থাকে তাহলে কিবলাই ভুল ইসলামের কিবলাই ভুল তারপরে নামাজ পড়ে কি হবে পর্দা করি কি হবে बोर्खार ऊपर बोर्खा दिए ढेके रखें बोर्ड बोर्खा दिए कबरते गिष्ठ सम्पर्क बड़ पुलिस अफिसर कथा से बोलते पर्दा आज थे चल्लिस बच्चों के लिए তার আগে আপনারা কেন চেষ্টা করেন না এত যে অবাধ মেলামেশায় যে আপনাদের ধর্ষণ হচ্ছে যে জেনা ব্যবীচার ব্যাপক আকার ধারণ করেছে এগুলি কি ভালো কাজ তো নয় যারও সন্তানের সংখ্যা বেড়েছে কি বাবাই চেনা না কার বাবাকে কেউ কোনো খোঁজ রাখেন तो जो अवस्था यूरोपेटा मन कर चे निश्चय घोड़ा लागाम पाली अर्थात कलेजार्सिटी रास्ता घाट फुटपाथान पाट सब जगह महिला उल्लम्ब हो चा तरह से आरोप मध्य डुक मुसलमान मतलब चलो पर्दा करो तुम सऊदी आहबर मतलब असम्भव लागाम हाथ छुटे गे আর সম্ভব নয় এই মহিলাদের আসা না কারণ খ্রিস্টানদের মধ্যে আজকে থেকে আগে ভালো পর্দা ছিল তাদের ধর্মও ধর্ম বিকৃত ধর্ম হইলার ক্ষেত্রে যেমন কবর পূজারীদের ধর্ম অনেকে বর্খা পড়ে কবরের করে বরখা পরে গিয়ে তাদের মহিলারা ঠিক তেমনি এরা ঈসা আলাইসালামকে আল্লাহর পুত্র বলে কুপুরি করলো তাদের মধ্যে পর্দা ছিল কারণ তাদের বিশ্বাসে আমরা ঈশাআলাম ধর্মের ওপর আছে সেই ধর্মে পর্দা আছে হেজাব আছে আজকে যে উল্লঙ্কতা এই কালেমা তৈবার দিকে মানুষকে ডাকতে হবে মোহন আল্লাহ হে নবী আপনি বলুন যে ইহা আমার রাস্তা ইহা আমার রাস্তা কয়টি রাস্তা नक्शबंदी आगे शाखा पुरशाखादी गए शाखा प्रशाखागुलरिए चर्माय এটা হচ্ছে একটা শাক বেরোলো হ্যাঁ বহু তরিকা আছে আর আপনাদের সবচেয়ে আর সি নাই তাহলে কত তরিকা হয়ে গেল আটরী কত তরিকা হয়ে গেল আল্লাহ বলছেন হা একটা তারিখা ইহা আমার রাস্তা সাবিলি মানে তরিক ইহা আমার রাস্তা একটি রাস্তা दावत दी सुन्नते दावत दी तर मध्य जाते शयतान सूझ ना पाए दावत दीते गएार्थ के बड़ कर देखें व्यक्ति पुजार दिखा आहवान कर আপনার ভক্ত হোক না সহি জ্ঞান হাসিল করার পরে দাওয়াত দিতে হবে মানুষকে মূর্খ কিছুই জানে না সারা জীবন পাপ টাপ করেছে আর শিক্ষা লাভ করেনি আর চলে গেল বাংলাদেশ থেকে মালয়েশিয়া ইন্ডোনেশিয়া সিঙ্গাপুর চিল্লাদা থেকে তখন প্রথম জীবনে বিদেশির লোককে দেখছি বিদেশি মুসলমানকে দেখছি একটা আবেগ তাদের সাথে কথা বলবো কথা বলতে গেলাম তখন আরবি বলতে পারি সদ্য সদ্য ফারেক হয়েছিলাম মাদ্রাসা থেকে আরবি বলতে পারি আলহামদুলিল্লাহ দেশে তো গেলাম একটা একটা করে সবার সাথে কথা বলতে চায় বলছে না আমি আরবি কথা বলতে পারি আমি আরবিতে কথা বললো বলছে আমাদের আমির কি জিজ্ঞাসা করে ও আমির পর্যন্ত পৌঁছিতে না আর আমিরও যে সেও হয়তো আরবি বলতে পারে না এরকম আল্লাহ বলছেন আলাপাসীরা দাওয়াতের কাজ করতে হবে কিসের সাথে জ্ঞানের সাথে জ্ঞান হাসিল করে পুরাণের জ্ঞান হইতে হবে কোনটি সুন্নত জানেন না আর শুধুর ইন্ডোনেশিয়া মালয়েশিয়া থেকে আপনি ভারত এসছেন বাংলাদেশে এসছেন এইসব দেশে এসছেন কি করতে এসছেন তাহলে এখানকার লোককে শিক্ষা দেওয়ার জন্য এসছেন তাহলে আপনাকে এখানকার ভাষা জানতে হবে না হলে আন্তর্জাতিক ভাষা ইসলামিক ভাষা হচ্ছে আরবি আর আন্তর্জাতিক দুনিয়ার ভাষা হচ্ছে ইংরেজি দুটো ভাষা জানতে হবে ওদের জবাব কি জানেন আমরা শিক্ষা নিতে এসছি শিখতে এসছে তারা নাকি আরবিতে একটা কথা আছে ফাটে দুঃসাই যার পকেটে টাকা নেই টাকা দিতে পারবে ভাই আপনাকে ধার দেবো পকেটে হাত ঢুকাচ্ছে কিছুই বেরো না পকেটে টাকাই নেই তো ধার দিবি করতেই হ্যাঁ ভাই আপনাকে করতে আমার খুব ইচ্ছা হচ্ছে পকেটে কিছুই নেই পকেটে এদের কাছে কি বাসিরা হচ্ছে হৃদয়ের দৃষ্টি দিয়ে দেখা অন্তর্দৃষ্টি যেটা বলে এটা হচ্ছে বাসিরা আর এই চক্ষু দিয়ে দেখাকে বাসার বলে আয়নু ল আল্লাহ বলছেন তাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়ে ভালো দেখে না। দেখার চেষ্টা করে না মানে অন্যায় ভালো মন্দির মধ্যে পার্থক্য করে না আর কলক দিয়ে যে দেখা ইসলামের জ্ঞান হইতে হবে জ্ঞানের জ্ঞান সন্নতর জ্ঞান জ্ঞান হইতে হবে তফশিরের জ্ঞান হইতে হবে তারপরে আর এমনিতে আপনি তফশির করা শুরু করবেন এমনিতে আপনি ইসলামের কথা বলা শুরু করবেন আজকাল কিছু মহিলা আছে মহিলারা ওরা আবার কি করে দুটি দল আছে ভারত বাংলাদেশের দুটি দল আছে তাদের ধর্মে অনুষ্ঠান করছে তারা সবাই সব কি আর মহিলারা তফসির নিয়ে বসে তফসির করে শুনেছেন না শোনেননি শোনেন না এখানে করে না তফসির করে মহিলা মুফাস করনি তাদের ইমাম সাহেব বিয়ে পাশ করে মোফাসের সব কি পার ভালো মন্দির পার্থক্যতা তার ভুল হইল কি হইলোন করে বুঝবে বর্ণনা করছেন নবী কাল্লাম যখন মাদ রাজি আল্লাহ প্রেরণ করলেন তাকে সেখানকার হাকিম করে হাকিম মানে হচ্ছে গভর্নর গভর্নর করে দায়িত্ব করে পাঠিয়েছিলেন তখন তাকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন মিন ইন্নাকাতি কিতাব নিশ্চয় তুমি যাচ্ছ এমন একটি জাতির নেকর্ড যারা আহলি কিতাব বা খ্রিস্টান আহলি কিতাব যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে প্রথম তাদেরকে দাওয়াত দিবে যে এ কথার সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ছাড়া কেউ সত্য নেই তাহলে প্রথম দাওয়াত राजन इसलमिक राजनैतिक बक्त मदेल बंद करो ये तरह बंद करोदी बंद करो शुनेगेट रार्लामेंट इम दिए पहुँचाता जदि मजार उठिए दो मजार उत्खात करो नवीम आगे मदर दोकान बंद करते आगे सिनेम सीरक आड्डा बंद करते बंद करते गम्बज प्रथम दावत दिखे आल्लाई कथार सदान करवा बोखारी शरीफर कित শহী বখারি তৌহিদের যে দিবে আহ্বান করবে অমুসলিমদেরকে কোন দিকে এলা হেদুল্লাহ আল্লাহর তৌহিদ একত্রের দিকে এক আল্লাহ তিন আল্লাহ নয় খ্রিস্টানরা বলে তিন তারা বলতো তাদেরকে দাওয়াত্রহাদ আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত তাহলে প্রথম এখান থেকে শুরু করতে হবে সিরকে মুছে ফেলতে হবে সমাজ থেকে দেশ থেকে ফাইন হম আতা এ কথা যদি মেনে নেই তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ ইফতার সাল যে আল্লাহ তাদের ওপর পাঁচ অক্টো লাইলা প্রত্যেক দিন রাতে অর্থাৎ চব্বিশ ঘন্টায় পাঁচ অক্টো নামাজ এটাও যদি মানে তাহলে যখন তহিদে চলে আসবে একজন মুসলিম হয়ে যাবে শির থেকে করবে তখন তাকে নামাজ পড়িয়ে লাভ আছে না হলে নামাজ পড়িয়ে লাভ নেই কবর পূজারী নামাজ পড়িয়ে লাভ নেই কবরের শেষ দাঁকারে চাদর চড়ায় ফুল দে তাদের নামাজ পড়িয়ে লাভ নেই বলবো না যে তুমি নামাজ ছেড়ে দাও কিন্তু তাকে বলবো যে আগে তোমার নামাজটা কবুল হওয়ার ব্যবস্থা তো নেও কারণ নামাজ ওপর দিকে যাচ্ছে না নামাজ আসমানের দিকে যাচ্ছে না আমল হচ্ছে না সব বরবাদ হয়ে যাচ্ছে লাইন আশ রাক্তাহ লাংস হয়ে যাবে ওলা আশ রাখুই তারাও যদি শির করত বলছেন আমি কেরাম সম্পর্কে তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তারা সলাাদ যখন কয়েম করা শুরু করবে আমাদের দেশে অনেকে আছে বেমাত দেয় বোমাজি না কিন্তু এই জাকাত দেওয়ার লোকগুলিকে পয়সাগুলি কি বলবেন যে আপনার এই জাকাত দিয়ে লাভ নেই জাকাত দেন কিন্তু আগে নামাজটা ঠিক করেন নামাজ না পড়লে এখন আপনি ইসলামে থাকেননি ইসলামে এসেছিলেন কলিমা পড়ার পরে বেরিয়ে গেছেন বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তো মুসলিম পরিবারে বলা হয় তুমিন তা তাদের সচ্ছল বিত্তবানদের কাছ থেকে নেওয়া হবে হাতুরাদ আলা ফকরা এবং তাদের দরিদ্রদের মাঝে তা বন্টন করে দেওয়া হবে তাহলে মুসলিম পয়সাওয়ালাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে আর মুসলিম দরিদ্রের মাঝে তা বন্টন করে দেওয়া হবে এবং এই ক্ষেত্রে এটাও বলা যেতে পারে যে দেশ থেকে নেওয়া হবে সেই দেশে যদি ফকির দরিদ্র থাকে সেই দেশেই বিতরণ করতে হবে অন্য দেশে করা যাবে না কিন্তু যদি দেখা যায় না সেই দেশ চাইতে অন্য দেশে বেশি গরিব দরিদ্র রয়েছে তাহলে এক দেশ থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় জাকাত পাঠানো যাবে ফাইন হো মাতা ও কালিদার এই কথাও যদি মেনে নেয় তাহলে তৌহিদ মেনে নিল সালাত পাঁচক নেমে মেনে নিল, আর জাকাত মেনে নিল रोजाव कथा नबी करीम उल्लेख करे बेचेम मान हमेशा सुंदर सुंदर धन सम्पद गी साधारण मध्य जकत छोड़ उ छागल गुरु তো আর গরু ছাগল উঠে এগুলিতে ভালো থাকে মধ্যম থাকে আর একেবারে দুর্বল কমজোর থাকে তো ইসলামী সরকার ইসলামিক সরকারি নেবে না না নেবে। তাকে দাওয়াত মাজুম কারো ভালোটার দিকে ওর একটা আকর্ষণ আছে ওর একটা চাহিদা আছে ওটার বড় আশা রেখেছে যে এটা বেশি বেশি মূল্যে বিক্রি করবো অথবা এটাকে বাড়িতে পুষবো আর সেটাই যদি সরকার নিয়ে চলে যায় তাহলে তুল অত্যাচার হবে এই ক্ষেত্রে কারণ মজলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তি যার উপরে জুলম অত্যাচার হবে সেই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে তো তার দুয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না সরাসরি আল্লাহ দুয়া শুনে নেবেন এমনকি কাফের ওপর যদি জুলুম হয় আর সে যদি আল্লাহ তুমি এর বিচার কর তাহলে আল্লাহ শুনে নেবেন আল্লাহ এত নাই বিচারকারী যে শুনে নেবেন বাংলাদেশের সংখ্যালঘি মুসলিম আছে অনেক লম্পট মুসলিম সমাজের লম্পটরা লম্পটই করে নিয়ে মিনি খেলা করছে এই জালেমরা এই মাস্তানগুলি আল্লাহ তুমি এর বিচার করো তাহলে এই ফাসেক মুসলিমকে আল্লাহ ধরে নেবে এই জালেমকে আর ওই কাপের দোয়া হিন্দুর দোয়া ইয়াহুদিন তাই তারা কোন অমুসলিম নারীদের হাত ওপর হাত দেন তাই তারা কোনদিনে জুল অত্যাচার করেননি শিশুকে হত্যা করতে নবী নিষেধ করেছেন মহিলাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন যে বিচার হারাম করেছেন सर वस्तु हमारी मद नारी ए मद जो मुसलिम सें बाहरी क्या शुरू करल्ला गजब नेमे आसें আর তাই হয়েছে যেখানে দেখবেন যে মুসলিম বাহিনী হেরে গেছে সেখানে রহস্য রয়েছে এইরকম আর না হলে বলছেন মুসলিম সেনাবাহিনীর সংখ্যা মাত্র যদি থাকে তারা হারবে না কি করে হেরে যেতে পারে করতে হবে এক লক্ষ দুই লক্ষ কি করে হেরে যেতে পারে পরাজিত কি করে হতে পারে আল্লাহর গজব যখন পাপ করা শুরু করবে তখন আল্লাহর সাহায্য আল্লাপ টেনে নেবে বোখারি মুসলিমের হাদিস বোখারিবসলিম আর একটি হাদিস রয়েছে কোন সালে হয়েছিল হ্যাঁ কে বলতে পারেন কোন সালে হয়েছে খৈবরের যুদ্ধ সপ্তম হিজড়িতে ঠিক সপ্তম হিজড়িতে একটু তপ্তিবের সাথে যদি মনে রাখেন এগুলো মনে রাখার জিনিস দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরিতে অহদ হয়েছে চতুর্থ হিজড়িতে চতুর্থ হিজরিতে তারা এই যারা অহদের যুদ্ধে কাফেররা করে গেল এবং মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলেন তখন তার একটা চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল যে আমরা তো প্রতিশোধ নিয়ে সত্তরের বদ সত্তর নিয়ে নিলাম কিন্তু না এটা আমাদের মন নি বদরে আমাদের নেতার আবু জাহাল বড় বড় নেতার আবুত সাহেব ওখানে হত্যা হয়েছে আমরা বদরে তোমাদের সাথে আগে বছর লড়াই করব এই কথা বলে গিয়েছিল। खष्ठ हिजड़ीते हुदयि सन्धि सप्तम हिजड़ीतेम हिजड़ीते मक्का विजय जी नवम हिजड़ीते আঠারো নয় ধরেন ওই তাবুকের যুদ্ধ হয়েছে আর নবম হিজরিতে হয়েছিল মুশরেক মুশরেকরাও তো হজ করতে আসতে চলে আসতে পারে তাই ঘোষণা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল তাকে এবং আলী রাজিয়া আল্লাহ হ্যাঁ নেতৃত্ব দেওয়া হয়েছিল আবর সিদ্দিক রাজিয়াল তাল্লাহ আর ঘোষণা দেওয়ার জন্য আগামী বছর কোন মুশরেক যাতে করে তো খাইবারের দিনে মানে খৈবরের যুদ্ধে নবী করিমিসাম খাইবার বিজয় হচ্ছিল না ইয়ুদিদের এলাকা খৈবর মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার কাছে কাছে ঘেরা আছে তো পাথর কোনো জায়গায় ও চা নিচা হয়ে আছে তো শুয়ে শুয়ে ঢুকে গেছিলাম ঢুকেছি আর একটু পরে পুলিশ চলে আর বলছে যে তাড়াতাড়ি বের এখানে ঢুকে পড়ে যেতে পারে সংরক্ষিত রাখা হয়েছে এখানে ঢোকার নিষেধাজ্ঞা তো বাইরে থেকে লোকজন দেখেন সেই দিনে কি বলেছেন নবী করিমাল্লাম ইয়াহুদিরা ভিতরে ঢুকে গেছিল দুর্গের মধ্যে কেল্লার মধ্যে আর তারা বের হচ্ছিল না আর কেল্লার ফাটক ভাঙাও যায় না অবরোধ করার পরে একদিন কালকে এমন এক ব্যক্তিকে আমি পতাকা দেব নবী করিম জাহাদ পতাকা রাখতেন এবং পতাকা নবীলাম হাতে থাকত অথবা কাউকে এই পতাকা আমি পতাকা তুলে দেবো যেই ব্যক্তি আল্লাহকে এবং রসুল কে ভালোবাসে এবং ইহিবাহ ওয়ারসুল আল্লাহ এবং তার রাসুল তাকে ভালোবাসে উভয় পক্ষ থেকে ভালোবাসে তিনিও আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন এবং তাকেও এবং রসুল ভালোবাসেন্টিফিকেট যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে আর তার সাথে সাথে ভবিষ্যৎ বাণীও করে দিলেন যে আগামীকালকে বিজয় হয়ে যাবে আলা এবং তার হাতে তার নেতৃত্বে বা কিন্তু দেবেন তো একজনকে তাদের মধ্যে শীর্ষস্থানীয় কে হবেন কে পাবেন এই পতাকা কাল আর কার হাতে আল্লাহ ক্ষয়বারে বিজয় দান করবেন সুসংবাদ কে ভাগ্যবান হবে সারা ঘুম আসে না এইরকম কোন সংবাদ আসলে ঘুম আসে না অনেক সময় খুশিতে মানুষের ঘুম আসে না তাই যেমন দুঃখে কষ্টে ঘুম আসে না তেমন খুশিতেও আমাকে যদি হয়তো। আমাকে যদি ফাকাল সকাল হয়েছে নবী কার্লাম বসে আছেন সবাই এসে হাজির আগে ভাগে এসে হাজির নবী সাল্লাহাম শুধু দেখছেন এদিক সেদিক খুঁজছেন যেন কাকে খুঁজে পাচ্ছেন না যাকে তিনি খুঁজছেন খুঁজে পাচ্ছেন না বলছেন আইনা আলীবের ছেলে আলী কোথায় এবং তার আগে বললেন তার চোখ উঠেছে চোখে ব্যাধি রয়েছে কি আইনে মানে চোখ উঠেছে আমাদের দেশের ভাষায় চোখ উঠা চোখ উঠেছে ফার সালো এল নাম ছাড়লেন না সাহাবারা বললেন যাতে করে বলে দিলে থাক ঠিক আছে তাহলে বিকল্প আর কাউকে খুঁজি করি বলছেন না তিনি দেখতে পারছেন না চোখ খুললে যখন চোখ বেশি উঠে যায় তখন চোখ যায় না উহ ব্যথাও আর কত যা লাল হইতে হয়েছে সেই জন্য কষ্ট নবী করিম সাল্লাহ মোবারক থু থু দিয়ে দিলেন থু করে রোগ আরোগ্য হয়ে গেল সাথে সাথে আর কেমন ভালো হলো ভালো হইলো আস্তে আস্তে আমরা যে চিকিৎসা করি আস্তে আস্তে আজকে একটু রিলিফ হইলো আগামীকালকে গিয়ে আর একটু উপসম তাই না এইভাবে হয় না সাথে খাস রাখতে হবে এটি পীর আলেম হজুর দরবেশে শুরু করে দিবেন এটি হচ্ছে সিরকের পথ এই বেতা চোরা পথ দিয়ে কিন্তু চোরা চালান হয়েছে ব্লাকের মতো भारत ब्लिक चले रकम शीर्क हिंदुदी खान घर दिए आजकल पीड़ित रुख हासिल करबार रुखिर ढुकेम समुके पता दिए दिल रया मैंने झंडा पता बोलने तुम्हें धीरे स्थिरतारे बड़ो ताड़ाहड़ा करबा कारण ताड़ाहड़ा क्या भलो है ना দেখবেন খুব যখন তাড়াহুড়া করবেন তখনই কিন্তু বিভিন্ন রকম হবে কখনো কি ভুলে যাবেন কখনো মোবাইলটা জড়ি চলে গেলাম বা হয়তো তাড়াতাড়ি তাড়াহুড়া করলে কাজ খুব খারাপ হয়ে যায় এই জন্য নবী আজালাতড়াহোড়া করা শয়তানের কাজ শয়তান এইভাবে ডিস্টার্ব করে তো নবিসাম বললেন ধীর স্থিরতার সাথে তুমি বেরিয়ে পড়ো হাত তাহাত तर उठने गएिना गए दावत कौन दावत एक हदीस अन् हादीश व्याख्या करता दो তোমরা এই মদ খাচ্ছ ভিতরে অনেক মদ আছে মদের বোতল ভেঙে ফেলো না এই দাওয়াত দিয়ে লাভ নেই রসুল্লাহ দিতে হবে সেরকের কে আল্লাহর পুত্র বলছে এই কুফুরি ছাড়ো তারপরে সেগুলিও বলতে হবে যেগুলি কাবিরা গোনা বা অন্য রয়েছে পাপ রয়েছে না হলে আপনার ইসলাম থাকবে না সেখান থেকে শুরু করতে হবে এই ক্ষেত্রে এই হাদিসগুলিতে দাওয়াতের তরিকাও শেখানো হয়েছে একটা লোককে দেখছেন যে সিগারেট খাচ্ছে নামাজের সময় আজানের পরে সিগারেট খাচ্ছে বুঝতে পারছেন যে লোকটি নামাজ পড়তে যাবেন না তাকে যদি বলেন সিগারেট কাজ করলেন আরে সিগারেট তা আপনার হয়তো ধমকে বা আল অজ্জাতে সিগারেট ফেলিয়ে দিল কিন্তু না তাহলে কি করলেন ও তো অমুসলিমিম থাকলো কাফের কাফিরো মুসলমান হইল না তাকে বলতেন যে ভাই আজান হয়ে গেছে চলেন নামাজ পড়তে আর নামাজ পড়তে চলেন বললে তারপরে কিন্তু যদি সে পাঁচক তো নামাজ কায়েম করে আর সিগারেট খে ফাঁসি হয়ে মরে তো আল্লাহ সাজা শাস্তি দিয়ে দুনিয়াতে কিছু যেমন আগুন ফুকেছে আগুন খেয়েছে তেমনি কবরে কিছুদিন আগুনের শাস্তি যার শাস্তি পেয়ে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে জানিয়ে দেবে যে তাদের ওপর কি ফরোজ আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর হক হচ্ছে তৌহি দেখ আল্লাহর হক হচ্ছে যে তার সাথে কাউকে শরিক না করা আহাদা রবের এ বাদ করবে না আল্লাহর হক হচ্ছে আল্লাহর হক হচ্ছে রোজা রাখা আল্লাহর হক হচ্ছে আল্লাহর হক হচ্ছে হালাল খাওয়া হারাম থেকে বেঁচে থাকা হওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে করে তুমি তাদেরকে হত্যা করা শুরু করবে না জেহাদ শুরু করে দিবে না পরে পরে প্রয়োজন হইলে কারণ জেহাদ শুরু করে দিয়ে লোকটা যদি মারা যায় কুপুরের অবস্থাতে গেল কাফের চলে গেল তার আগে যদি তাকে ইসলামের দাওয়ার কলিমাপড়ি মুসলমান হয়ে যায় তাহলে দুনিয়ার সবচাইতে মূল্যবান সম্পদ আল্লাহ বলছিল তোমার দ্বারা যদি আল্লাহ একজন ব্যক্তিকে হৃদায়ত করি খাইকা তোমার জন্য এটি শ্রেষ্ঠ উত্তম মিন হমন নাম লাল উঁচ চাইতেও বেশি আরবদের মধ্যে সেই জামানায় সব মূল্যবান যানবাহন ছিল বা সব চাইতে নামি ছিল তাদের আসল ধন সম্পত্তি ছিল উঠ যারা সেই জামানার ধনী লোক হইতো তারা উঁটের মালিক উঠের মালিক বড় বড় পাল রয়েছে উঠ আর সেই উঁট গুলির মধ্যে আবার লাল ওটের দাম সবচেয়ে বেশি মানে আজকালকার জামানায় যদি একটা উটের দাম চার পাঁচ হাজার রিয়াল হয় অন্য রঙের উঠ তাহলে লাল ওটের দাম আট হাজার দশ হাজার বারো হাজার তারও বেশি হয়। নবী করিমসালাম বললেন যে লাল উঁটের জন্য তোমরা কত আগ্রহী নেওয়া একজন লোক বেনামাজিকে নামাজি বানিয়ে নেওয়া দিয়াহাতের কথা বলেছেন শুধু কলমা পড়ানোর কথা বলেননি আর যেই ব্যক্তি পাপে রয়েছে সে গুমরাহিতে রয়েছে ঠিক না যে কোনো পাপ পড়েছে সে গুমরাহিতে রয়েছে কত ভুষ্ট সে সুতরাং আপনার মাধ্যমে যদি আল্লাহ একটির লোককে বিড়ি সিগারেট ছাড়িয়ে দেন একটির লোককে আল্লাহ দাঁড়িয়ে রাখিয়ে দেন আপনার মাধ্যমে একটির লোককে যদি আল্লাহ আল্লাহরুল ফিল্ম দেখা থেকে তব কারো তফিক দেন আপনার আপনার ইসলামের কথা বলায় আপনার উপদেশে উপদেশকে একজন লোককে হিদায়ত করতে পারলে বেশি পারলেন না আপনি বেশি লোক শুনল না আপনার স্ত্রীকে পালন কাছে না আপনার স্ত্রীকে মারিয়ে নিতে পারলেন কিন্তু তা নিয়ে বসে থাকবে না আমার স্ত্রী হেদায়ত হয়ে গেছে যাক কাজ হয়ে গেছে না কাজ চালিয়ে যান আপনি স্ত্রী হেদায়ত হয়ে গেছে স্ত্রীর বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের জন্য মেহনত করেন নিজের বাবা মা আছে তাদের জন্য মেহনত করেন তারাও হয়ে গেছে ভাই বোনের জন্য মেহনত করেন ভাই বোন হয়ে গেছে চাচা তো ভাই মামা তো ভাই গ্রামবাসী রয়েছে তাদের জন্য মেহনত করেন মেহনত চালিয়ে যেতে হবে তোমার দ্বারা একটি লোক বিদার থেকে বেঁচে থাকার কাবিরা গুহা থেকে সাকিরা গুহা থেকে বেঁচে থাকার আল্লাহ যেন আমাদেরকে অন্যায় কাজ থেকে আরাম কাজ থেকে নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সৎ আমলের তৌফিক দান করেন নেফিক আল্লাহ দান করেন اللہ پاکستان کرفک دان کرکم جن کو مکت رکھیں جن مکینت کربین